إن الحمد لله نحمده ونصلي على رسول كريم وعلى, وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ لعليم الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به আলি সালাত পনেরো অক্টোবর দু হাজার পনেরো জুমা আবার নব মুসলিমদের ধর্মীয় তালিম ও পুনর্বাসন পরিকল্পনা শীর্ষক সেমিনার যা শেখ মুহাম্মদ আল শরীফ জামে মসজিদ চামুরখান খান মন্তপাড়া উত্তরখান ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই অনুষ্ঠান উপস্থিত আমন্ত্রিত অনামাইক রাম নবমুসলিম ভাইয়েরা সুদী সুমানুধ্যায়ী সকলকে জানাই জান্নাতি সৌগাত আসসালাম আলাইকুম আপনারা বিজ্ঞাপনে বিজ্ঞাপনের মাধ্যমে জেনেছেন আজকিল এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমী দিন দাই ইলাম্মা ফদিরাজুজ শেখ আলুস্তাদ আকর মুজ্জামান বিন আব্দ সালাম খাদ আমন্ত্রণ গ্রহণ করে আমাদেরকে আশ্বস্ত করেছেন এদেশের প্রখ্যাত আলিমেদিন শাহি সন্নাহর দিকপাল বিদগগ্ ওলামাই কাম তাদের পুরভাগে রয়েছেন ড শফিবুর রহমান শেখ কামাল উদ্দিন জাফরি মুফতি পাউদ্দিন রাহিম ইতিমধ্যে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সকলকে সিদ্ধ করেছেন তাছাড়া আমন্ত্রিত বাকি যারা রয়েছেন ড মোহাম্মদ সাইফুল্লাহ ড লোকমান হোসেইন ডবকর মোহাম্মদ সাকারিয়া ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী ড মন্তুর এলাহি এবং শেখ আবদম্নর সলাফি যথারীতি আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আপনাদের অনেকেরই পরিচিত আপনাদের স্নেহ ভাজনেসু কারুল হোসেন শুরুতেই আমি কালামুল মাহ শরীফ থেকে কেলাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চামুল খান মিথ্যা হল কোরআন ছাত্র মাহফুজুর রহমানকে শুরুতেই পরে আসছেন শামুল খান মিথ্যা হল গ আন মাদ্রাসার ছাত্র মাহফুজুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতিল بسم الله الرحمن الرحيم يَوْمَ نَقُبُّ السَّمَاءَ فَنَجْعَلُهَا كَبِيرَةً وَنَزِّلُ الْمَلَائِكَةَ فِيهَا بِأَمْرِنَا ۚ দ আলৈলা কুন্নাইল পদ কত গুণ পিজ বুড়ি বাদিল ক্রি অন্দি হিহ গলিউমিন বিদিন ও মসল রহ্মিল আসসালামুলাইলাইকুম বরম সুবিমণ্ডলী আমরা স্নেহাস্পত হাবিজর রহমানের গ্রন্থে শুনিলাম কেলা অল শরীফের পেলাবত এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সেমিনারের সুযোগ্য সভাপতি তারই সংযুক্ত বক্তব্যে তিনি এই অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করবেন মাহকার শেখ আক্রমান শেখ আকরমুজ্জামান বিন আব্দ সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فعوض بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم الرزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المدينة فقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بي وبما أرسلت بي إلا كان من أصحاب نار أو كما قال رسول الله صلى الله عليه وسلم মুসলিম আলহামদুলিল্লাহ আজকে আল্লাহবর সুক্রিয়া এবং গণকীর্তনের পর মনটা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত অন্তর থেকে খুশি অনুভব করছি আমাদের সামনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধর্ম থেকে ইসলামে দীক্ষিত আমাদের কিছু নব মুসলিম ভাই আমরা মোটামুটি আশা করেছিলাম একশো জনের মতো একত্রিত করার একশো জনকে দাওয়াত দেওয়ার আলহামদুলিল্লাহ সংখ্যা পুরা না হলেও কাছাকাছি জিনিসে আল্লাহ হয়ে যাবে তবে আল্লাহ তুবর কোথলার কাছে আমরা আশাবাদী যে এভাবে আল্লাহ তুবর কোতলা আমাদেরকে যেন বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া ভাইদেরকে বরণ করে নিতে পারি এবং তাদেরকে আমরা এভাবে সম্বর্ধনা এদের এভাবে তাদের তাদের কল্যাণার্থে কিছু করতে পারি আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠান আজকের এই দিন পুরোটাই আপনাদের জন্য ন মুসলিম ভাইদের জন্য আর আপনাদের সম্মানার্থে বাংলাদেশের অত্যন্ত বড় মাপের এবং দেশ বরণ্য শুধু নয় আন্তর্জাতিক পর্যায়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত অত্যন্ত সুনাম ধন্য অনেকগুলো আমরা স্কলার অনেকগুলো অনেক ইসলামের বিদ্যান পণ্ডিতদেরকে আমরা এখানে একত্রিত করেছি এবং সকলেই তারা সানন্দে এবং খুশির সাথে অ্যাটেন্ড করেছে তারা সবাই সম্মতি জানিয়েছে যেহেতু আমাদেরই নতুন মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো কিছু তাদের সাথে দেখা হবে তাদের সাথে সাক্ষাৎ হবে তাদের উদ্দেশ্যে কিছু বলবো তাদের কাছ থেকে কিছু শুনবো এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার সবাই এক বাক্যে এক কথাই তারা সম্মতি প্রকাশ করেছেন যে আমরা আসবো এই অনুষ্ঠানে অথচ এই অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠানের মতো কিছু এখানে হাদিয়া তহফার ব্যবস্থা নাই শুধুমাত্র আপনারাই হচ্ছেন আজকের হাদিয়া আমাদের জন্য আপনারা হচ্ছেন আমাদের জন্য হাদিয়া সবচেয়ে বড় হাদিয়া সবচেয়ে মূল্যবান হাদিয়া আল্লাহ তবরুকতলা আপনাদেরকে কবুল করুন এবং আমাদের সকলকে আল্লাহ তবরুক তালা জান্নাতের জন্য কবুল করুন এখানে আপনারা कत जन देर नाम कर सनमधन्य आलेम स्कलार इसलामी आलेम पीएचडी डिग्रीधारी तरह सम्मति प्रकाश कर नामगुल्यचालक उपस्थापक मुख थे शुने दरजाते नामगुलखा आ আলহামদুলিল্লাহ আপনারা এই অনুষ্ঠানের নাম ইতিমধ্যে শুনেছেন আজকে কিন্তু বক্তব্যের দিন না আপনারা নামের লিস্ট দেখেই বুঝতে পারতেছেন যে আজকে কোনো বক্তব্য হবে না ওয়াজ নসিহত লম্বা চওড়া করার কোনো সুযোগ নেই অল্প সময়ের ভিতরে সমস্ত স্কলন আপনাদের সামনে উপস্থাপিত হবেন এবং তারা সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করবেন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং আপনাদের কাছ থেকে কিছু শুনবেন এবং আপনাদের ব্যাপারে কিছু তারা পরিকল্পনা পেশ করবেন আজকের অনুষ্ঠানের নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন নব মুসলিম নব মুসলিমদের ধর্মীয় তালিম এবং পুনর্বাসন পরিকল্পনা শীর্ষক আলোচনা বা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ নবমুসলিম বলতে আমরা বুঝাচ্ছি যারা বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এক জনের এক এক কারণ থাকতে পারে এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে এক একজনের এক চিন্তা থাকতে পারে কিন্তু এখন আমরা একটা পরিচয়ে সমবেত হয়েছি সবাই আমরা নব মুসলিম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের ইসলামকে সুন্দর করুন আমাদের ইসলামকে সঠিক করুন এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এরপরে আমরা যে तालीमर कथाटा लिख तालीमर वि एकमत हबु नतून इधर्मे এক একজনের এক এক ধরনের মেয়াদ থাকতে পারে এক এক ধরনের মানে বয়স থাকতে পারে কেউ হয়তো এক বছর আগে কেউ হয়তো এক সপ্তাহ আগে কেউ তিন বছর আগে কেউ দশ বছর আগে এইভাবে বিভিন্ন মেয়াদে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনাদের শিক্ষার শেষ নেই এমনকি যারা জন্মগত মুসলিম তাদেরও শিক্ষার প্রয়োজন আশি বছর একশো বছরের বয়স্ক হয়ে যাওয়ার পরও দেখা যায় আমাদের কাছে প্রমাণিত হয় যে এই শিক্ষাই পাই নাই ইসলামের শিক্ষা পাই ইসলাম ইসলামের পরিচয় দিলে যে তার শিক্ষা দীক্ষা হয়ে গেল তা না আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য তালিমের ব্যবস্থা করব তালিমের ব্যবস্থা করা উচিত কিভাবে তালিম তালিম মানে ইসলাম শিক্ষা আপনি যে ধর্ম গ্রহণ করেছেন এই ধর্ম সম্পর্কে জানা দরকার হাদিস জিবরিলের মধ্যে আল্লাহলা সবাই এরমকে দিন শিক্ষার জন্য জিবরিলকে পাঠিয়েছিলেন ইসলাম কি ইমান কি এহসান কি কেয়ামতের আলামত কি এগুলো আমাদের সবই দরকার একটাও আমাদের বেদরকারি কিছু এখানে নাই ইসলাম বলতে দিন বলতে যা কিছু আছে সব हजीसीजिमरी इसलम कामान काहसान कालेमा अर्थ सह भलो जे स्वीकृति देा वस्तवायन करा शिल्प वर्जन कर बेदत बर्जन करापर पांच रक्त सलाद काएम करापर जकत আদায় করা রমজানের সয়াম পালন করা হজ পালন করা ইমান এর আগে হচ্ছে ইমানের বিষয় ইমান বা বিশ্বাস বলতে কি বুঝি আল্লাহর প্রতি বিশ্বাস তারপরে ফেরিস্তাদের প্রতি বিশ্বাস রসুলগণের প্রতি বিশ্বাস কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস এই ইমানের বিষয়গুলো এই ইসলামের বিষয়গুলো এগুলোই আকিদা আলহামদুলিল্লাহ এগুলো আমরা জানব শুধু এই বিষয়গুলো এবং আল্লাহ আমরা আপনাদেরকে শিরোনাম হিসেবে যেহেতু তালিমের কথা বলা হয়েছে তালিমের কিছু পয়েন্ট শুধু আউট করা হলো এগুলো আমাদেরকে যথাযথভাবে শিখতে হবে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের কি আরেকটা এখানে পরিকল্পনা আরেকটা এখানে চিন্তাভাবনা আছে সেটা হলো কি যে এই নবমুসলিম ভাইদের তালিমের পাশাপাশি পুনর্বাসন এটা কিন্তু ইসলামের জন্য জন্য মুসলমানদের জন্য জন্য প্রত্যেক ব্যক্তি বিশেষের জন্য জন্য ভিক্ষা করা ভিক্ষা কোন ধর্মেই পছন্দনীয় জিনিস না যে কোনো ধর্ম থেকে আসলেই নবমুসলিম পরিচয় দিলেই তার জন্য ভিক্ষাবৃত্তি একমাত্র বৃত্তি চে খাওয়া চে না এটা তো হইতে পারে না নমুসলিম হয়েও তো ভিক্ষা দিতে পারে সেই টার্গেটে থাকতে হবে জাকাত দিতে হইতে পারে আমার ইসলাম গ্রহণ হতে হবে আল্লাহর স্বার্থে পরকালের স্বার্থে জান্নাতের স্বার্থে জান্নান থেকে বাঁচার জন্য দুনিয়াতে পাপ্পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর তো হিদ বাস্তবায়নের জন্য তখন আল্লাহ তো বড় তো ওয়াদা করেই রেখেছেন যে আল্লাহ পুনর্বাসন করবেন তারপরও আমরা আজকে এই এই অনুষ্ঠানে বিষয়ে চিন্তা ভাবনা করব। এই এইভাবে এখানে আমরা এক একজন তাদের ভাবনা মানে ব্যক্ত করবেন আমরা এখানে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদের প্রতি সদয় হয়ে আপনাদের প্রতি আন্তরিকতা জানিয়ে ইতিমধ্যে এক ভাই আমাদেরকে অস্ট্রেলিয়া থেকে শামীম বাবু নামে এক লক্ষ টাকা উনি দান করেছেন আলহামদুলিল্লাহ এই ওনার এই দানের বদৌলতে আপনাদেরকে আমরা একত্রিত করেছি আর এই দানের কথাটা আমরা প্রচার করে আপনাদের আপনাদের জন্য আরও এরকম আমরা মুসলিম ধনাট্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে তারা এভাবে যদি নবমুসলিম ভাইদের স্বার্থে দান করেন তাহলে আমরা পুনর্বাসনের বিষয়টা সুন্দরভাবে করতে পারব কিভাবে করবো ইনশাল্লাহ এগুলো পর্যায়ক্রমে আমাদের বক্তাদের মাধ্যমে আসবে ইনশাআল্লাহ আমি আর বেশি দীর্ঘায়িত দীর্ঘ করতে চাচ্ছে না আমার বক্তব্য ইনশাল্লাহ পুনর্বাসনের ব্যাপারে অনেক চিন্তাভাবনা আছে আমাদের এই চামুরখানে এই যে মসজিদের যিনি মোতালি যুবক ভাই আব্দুর রহিম উনি প্রায় চার হাজার ফিটের একটা মানে ফ্লোর এখানে করে দান করার ইতিমধ্যে উনি আশ্বাস দিয়েছেন আল্লাহ তবর কতলা কবুল করুন আল্লাহ এবং এই ফ্লোর হয়তো উনি জায়গায় দিবেন ফ্লোর তৈরি করে দেওয়ার জন্য অনেক ভাই রেডি আছেন পয়সাগুড়ি দেওয়ার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আশ্বাস পাচ্ছি আপনাদের ব্যাপারে যখনই আমরা পুনর্বাসনে চিন্তা করেছি তখনই আল্লাহ তো বরকতলা আমাদেরকে দাতা দানবীর তাদেরকে আল্লাহ বড় কথা জুটিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাআল্লাহ তা আমি আর বেশি সময় নিচ্ছি না যেহেতু আজকে বক্তব্য নয় বক্তব্যের দিন নয় শুধু আমাদের আজকের অনুষ্ঠানের পরিচিতিটাই উদ্দেশ্যটাই আপনাদের সামনে ব্যক্ত করলাম ইনশাআল্লাহ এর আলোকে আমাদের বক্তারা যে যতটুক সময় পায় ততটুক ওনারা বক্তব্য রাখবেন এবং ওনারাও আপনাদের সামনে আশ্বাস দিবেন অবশ্যই এখন আমাদের হয়তো জানা নাই ডোনারের নাম দাতার নাম কিন্তু প্রত্যেকেই এমন ব্যক্তিত্ব এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সম্মতি দান করেছেন মুখ খুললেই দাতারা তাদের মাধ্যমে দান করতে নবমুসলিম ভাইদের পুনর্বাসনের জন্য দান করতে প্রস্তুত আছেন অবশ্যই তারা দান করবেন আমি আশাবাদী এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি আমাদের উদ্দেশ্য সোলান আল্লাহলা পূর্ণ করবেন হান্ড্রেড আশাবাদী আমি এই আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আমরা জেনেছি আজকের অনুষ্ঠান যা তত্ত্বাবধানে দারত করান অস্ট্রেলিয়া এবং অর্থাৎ অস্ট্রেলিয়া প্রবাসী জানান সামী রাজকের এই অনুষ্ঠানের নাম নব মুসলিমদের দৈন্য তালিম ও পুনর্বাসক পরিকল্পনার শীর্ষস্থানে এই আমি নব ভাইদের পক্ষ থেকে সংৃক্তভাবে দুটি কথা পেশ করার জন্য আহ্বান জানাবো নর্মাল তারা কি স্মরণ আপনাদেরকে সকলের ব্যাকার্জে বলছি আমাদের নব মুসলিম মানে এই নয় যে তারা নতুন কি আমাদের কাছে নব এজন্য যে তারা আমাদেরই ছিলেন মাঝখানে কিছুদিন তারা আমাদের থেকে পড়েছিলেন আবার নতুন করে আমাদের সকল সাথীকে ফিরে পেয়েছি সেটাই আমাদের বড় আনন্দ ব্যাকরণের সূত্রে বলে আকার আর আকার মিলে আকার হয়ে আকার আর আকার পূর্ববর্ণে যুক্ত হয় তো ওই আমাদের মুসলিম এবং নতুন করে যারা আসেন সহজ ছবি মিলে আমরা কিন্তু মুসলিম এবং আমরা একই ধারায় একই জায়গায় এসে মিলিত হয়েছি এবারে আমাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন যেন নর্মাল ভাই যেন নর্মাল ভাইকে বা মুসলিম ভাইদের পক্ষেই কথা বলার জন্য আহ্বান একটা অনুষ্ঠান যারাই আয়োজন করেছেন তাদের কাছে যাও আমি কথা দীর্ঘ দীর্ঘ করব না প্রথমে আমি একটা কথা বলি এটা আমার মত ন মুসলিম শব্দটা শুনতে কিরকম লাগে যেটা আমি বুঝি আমরা ন মুসলিম শব্দটা কিরকম জানি লাগে আমার কাছে আমরা ন মুসলিম না বলে নতুন ইমানি ভাই বলতে পারি এটা আমার আমার বক্তব্য এটা আমার ভিও এটা বলতে পারি যেমন নমুসলিম জিনিসটান নমুসলিম শব্দটা শুনতে শুনতে শুনতে শুনতে শুনতে আমরা এত যে এত যে জ্ঞ হয়ে গেছি সেটা কাউকে বুঝাতে পারবো না বুঝাতে পারবো না সেটা যাই আমি বিশেষ করে আমার ভাইদের বলি আমার নতুন ইমান্দার ভাইদের প্রতি আমি বলি আসলে ভাই আল্লাহ সুবান তাল্লাহ দরবারে আমরা লাখুকুটি সুক্রিয়া জানাই কেন আল্লাহ সুবান পৃথিবীতে এত লোক থাকতে আমাদের পছন্দ করে আমাদের রহমত করে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ পড়ার মতো একটি জায়গা করে দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছে করে দিয়েছেন তার জন্য আল্লাহ সুবান তাল্লাহ দরবারে আমরা লাখুকুটির সুক্রিয়া জানি পৃথিবীতে অনেক লোক আছে অনেক লোক আসে না আল্লাহ যদি ইচ্ছা না করে কেউ কিছু করতে পারেনা আল্লাহ আমাদের মনোনীত করছি রহমত করসুবিধা আমরা কালমা করতে পারছি এটাই আর সর্বপ্রথম আর কথা হচ্ছে ভাই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে কি পেলাম কি হার আমরা সেটা চিন্তা করব না করব না আমরা চিন্তা করব আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলমানের নাম লিখিয়েছি কিভাবে আল্লাহর হুকুম রাসুলের তরী সহিদ তরিকা মধ্যে চলতে পারি সেটা দেখবো সেটা সেটার পথে তাকাব কি হারালাম কি পেলাম কে দিল কি না দিল সেটা আমরা বলব না বিখ্যাল কথা বলি আপনাদের যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর সাথে বাস্তবের সাথে খুব কাছাকাছি আমি দেখেছি আমার আর একটু আমি ছিলাম দি ওয়ার্ল্ড বুদ্ধিস্ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনি বুদ্ধ ধর্মের নাম শুনছেন যে কেউ বুদ্ধ লোক ছিলেন আমি ছিলাম সে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি একটা কারণই আমি অতীতে আল্লাহ সুমান্তল আমাকে যে গোত্রে যে জাতিতে আমাকে ভূমিষ্ঠ করেছিলেন সে জায়গায় আমার কিছুর অভাব ছিল না ধন দলন টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু অভাব ছিল না শুধু একটা জিনিসের অভাব ছিল তার নাম হচ্ছে ইমান ইমানের জন্য এই জায়গায় বিসর্জন দিয়ে আসা আর আমি মনে করি যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইমান আনে ওরা বর্তমান যারা মুসলমান তাদের থেকে ওনারা ভালো বুঝে কেন ভালো বুঝে তারা বুঝে শুনে জেনে মা বাবাকে ছেড়ে নিজের নাবিকাটা জায়গা ছেড়ে টাকা পয়সা সবকিছু ছেড়ে শুধু আল্লাহর খাতির আল্লাহকে রাজি করার আল্লাহ খুশি করার জন্য এবং জান্নাতের লোভে ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আর কোন কোশ লোভই আরেকটা আর একটা কথা বলি ন মুসলিমরা কেন করে তার জন্য ন মুসলিম না তার জন্য মুসলমান দায় তার জন্য আপনারা দায় কেন কেন দায় আমি এ কথাগুলো কাউকে অ্যাটক করে বলতেছি এটা হচ্ছে ন মুসলিমদের অনুষ্ঠান এই যে আমাদের আমাকে কথা বলার আগে যিনি এই অনুষ্ঠানের পরিচালক বলসেই আপনার বলতে পারবেন এটা আপনার স্বাধীন আমার একটা স্বাধীন আমার ভিতরে একটা ক্ষোভ আছে সেটা আমার পরিষ্কার করতে হবে বলি আপনাদের না বলে কাকে বলব কোন লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে শুধু আমরা মাথা হাত দিয়ে সোমান আল্লাহ মাশাল জান্নাতি জান্নাত পাবেন সার্টিফিকেট একটা দিয়ে রাস্তা ছেড়ে দিই সে নামাজ কিভাবে পড়বে পুজো কিভাবে করবে গুসল কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে নসলে গাইড দেওয়া গাইড কিভাবে দিবেন আপনি আপনাকে টাকা পয়সা দিয়ে গাইড দিতে বলতেছি আপনি একটু মাথা হাত গুলা বাই হাঁটার আদব এটা প্যান্ট পরার আদব এটা লঙ্গি পড়ার আদব এটা টাকুর উপর প্যান্ট পড়তে হবে টাকার উপর লঙ্গি পড়তে হবে সেটা বলতে হবে মেসেজটা পৌঁছাতে হবে মেসেজটা আমরা পৌঁছাই না শুধু কি করে সার্টিফিকেটটা দি সোমান আল্লাহ এটা দায়ী সারা পাবেন না কালকে হাসান আল্লাহ সোমান হিসাব দিবে পাকড়াও করবে ছাড় পাবেন না এটা দুনিয়া না আর একটা কথা বলি ন মুসলিম ভাইরা যারা আমরা নতুন ইমানদার নতুন ইমান আনছি আমরা মনে করি মুসলমানদের থেকে আমাদের ইমানটা কঠোর শক্ত আমরা যা কিছু পারি আপনারা তা পারেন না আমরা যা কিছু করে দেখাই আপনারা তা করে দেখাতে পারেন না আল্লাহ সুবান ও তা কোরআন শরীফে একটা আয় করে দিছে করে দিছে এভাবে আরবিটা আমি জানি না এভাবে বলি বাংলাটা কতটুকু সহি করে বলতে পারতাম সে জানি না যদি ভুল হয় মাফ করে দিয়েন আল্লাহ বলছে এইভাবে তোমরা মুসলমানদের বলতে যে মুসলমান তোমরা যদি আমার কাজ না করো আমার দিনের কাজ না করো আমি বিধর্মীদের এনে তাদের ইমানদার করে আমার কাজ করাবো তবু আমার আমার কাজ জারি রাখবো তো সেটা করছে আল্লাহ সুবাহ করাচ্ছে এবং করছে আমি ইমান আনার পর আমি সতেরো জনকে আল্লাহ সুবাহ আমার মারফতে কালমা পড়ান সুযোগ করে দিন সুযোগ করে দিচ্ছে প্লাস ওনারা সতেরো জন আমার আয়ের দিয়ে আছে আমি কিন্তু তেমন পয়সা হল না আমি একটা ছোট গাড়ো কাজে আসি এই জায়গার থেকে যা পাই প্লাস মানুষ থেকে বলে ওদের চালায়। যেমন কেন চালাই আমি ন মুসলিম আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার ছেলেকে দুইবার অপহরণ করা হয়েছে কারা করছিল মুসলমানরা করছিল আমি যে ধর্ম থেকে আসছি সেই ধর্মের লোকেরা করে নাই আমি ইসলাম মুসলমান হওয়ার পর ইমান আনার পর আমার নামে মামলা হয়েছিল মামলাটা কে করছে মুসলমানরা করছে মামলা করছে আমার ভাইয়েরা সাপোর্ট দিছে মুসলমানরা কত দুঃখের বিষয় আজকে আমি লাখ আমি হাজার হাজার টাকা খরচ করি ইফতার খাই আমার পাশের ন মুসলিমের কথাই বাদ দিন পাশের ভাইয়ে ইফতার পানি দিয়ে খাই এটাই আজকে আমাদের সমাজ আমরা হাজার হাজার টাকা দিয়ে মার্কেটিং করি আমার ভাইয়ের কাপড় পাই না এটাই সমাজ তো আমরা নিজের আমরা নিজেরাই জাতি ঠিক নেই মুসলিমানদের কি আর নমুসলিমদের কি করবো ওদের নিয়ে কি চিন্তা করব তো এই জায়গায় আমার পিতৃ সমতুল্ল হজরত মোহাম্মদ হজরত ডক্টর কাজী বেইম সাহব আছেন ওনাকে বিশেষ করে আমি বলি আমি জানি আল্লাহ সুমানতাল আপনাকে অনেক অনেক দূরে অনেক সম্মান দিয়েছেন অনেক আপনার জানাশোনা অনেক কিছু আছে আপনার আমি জানি আমি চতুরুত জানি আপনি বিশেষ করে আপনি ব্যক্তিগত ভাবে এই কাজটা করেন নমুসলিমদের কুনে বাসনটা করেন কোরআন শিক্ষা দেন তারপর ন যে মরলে একটা ন যে মারা যাবে রাত্রে কেউ যদি কালমাপড়ে আমার কথা বলে আমি যদি কালমাপড়ি রাত্রে আমি কালমা পড়া পরা রাত্রে আমার গুম হয় না এখনো হয় না কেন হয় না আমার একটা মেয়ে আছে ক্লাস ফাইভে পরে আমার একটা ছেলে আছে ক্লাস এইটে পরে আমার আমি চিন্তা করে আমার মেয়েটা যদি বড় হয় আমি কোথায় বিয়ে দেব আমার মেয়েটাকে কে বিয়ে করবে হ্যাঁ আপনারা বলতে পারেন আল্লাই করে আল্লাই আল্লাহ খাওয়াই আল্লাহ আল্লাহ সবই কিছু করে সবসময় আল্লাহ যাদের ভিতরে করার ক্ষমতা নেই তারা আল্লাহ দোকায় আল্লাই আল্লাহ করে সত্যি এটা তো আমিও জানি কেন চিন্তা করে আমার মেয়েটাকে কে বিয়ে করবে কেন আমার আজকে একটা জায়গা নেই আমার একটা গড় নাই বলবে বারেকটা মেয়ে বিয়ে মেয়েকে বিয়ে দেব না বিয়ে করাবো না ভাড়াটা একটা ছেলেকে বিয়ে বার একটা ছেলের কাছে আমার মেয়ে দিব না নানা রকম চিন্তা থাকে তারপর আরেকটা চিন্তা হয় আমি মরলে আমার ডেড বডিটা কোথায় যাবে আমার দাটা আমার ডেড বডিটা কোথায় যাবে শ্মশানে যাবে না গোরে যাবে সেটাও জানি না কিছুই জানি না আমাদের আপনারা বিশেষ করে আমাদের বাসস্থান লাগবে না আমাদের বাসস্থান চিন্তা করতে হবে না আপনারা শুধু আমাদের কোরআন শিক্ষাটা আর আমাদের মতের পর আমাদের ডেড বডিটা কোথায় যাবে সেটা চিন্তা করেন মেহরবাণী করে এই জিনিসটা চিন্তা করেন এই দুটা চিন্তা থেকে আপনারা আমাদের মুক্তি দেন আজকে আমরা সবাই মুসলমান মুসলমান মুসলমান দাবি করি কিছু হয় না আল্লাহ না দাঁড়িয়ে রাখেন না মুসলমান না বলে পর্যন্ত ওনাদের দেখেন ওনারা কি করছে সেটা হচ্ছে মুসলমান ওনারা ইসলামের জন্য কি করছে সেটা দেখেন সেটার নাম হচ্ছে মুসলমান কি করছে সেটা দেখেন এটার নাম মুসলমান কোনো একটা লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে গেছেন ভাই আমি ইমান আনছি ভাই সুন্দর কথা আপনি ইমান আসছেন আল্লাহর খাতির আমার বাগানে দশটা খেজুর গাছ আছে পাঁচটা খেজুর গাছ আছে আপনার পাঁচটা খেজুর গাছ আমার এটার নামে মুসলমান মুসলমান মাসা আল্লাহ এটা না আসলে ভাই বলতে গেলে অনেক কিছু বলা যায় ভিতরে ক্ষোপ ক্ষোভ অনেক ক্ষোভ অনেক জ্বালা আজকে যদি দেখেন রাসুলকে দেখেন আমাদের দুনিয়াতে থেকে যারা জান্নাতের টিকিট পেয়েছিলেন তারা সাহসম্যান যে সাহসম্যানগুলো দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন সবাই কিন্তু নতুন ইমান এনেছিলেন কেন এনেছিলেন রাসুলের আখালার দিকে ওনারা ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছিলেন জানেন রাসুলের আখলার দেখে ইসলাম জোর করে কেউ করায় না বা করে উনি করেন আখড়ার দিকে চরিত্র দেখে কথা কথাবার্তা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আর এখন বর্তমান আমাদের আর আপনাদের আখড়ার দিকে খ্রিস্টান মুসলমান খ্রিস্টান এই অবস্থা আমাদের এই অবস্থা আরেকটা কথা বলি ন মুসলিমরা কেন ভিক্ষা করে এই কথা ভুলে যাবো ন মুসলিমরা ভিক্ষা করে অসোহায় অসহায় হয়ে যখন তাদের পিঠ ওয়ালের সাথে ঠেকে যায় তখন তারা কিছু পায় না ভিক্ষাবৃত্তি করে কোন উপায় পায় না তারপরে যখন ভিক্ষা পায় না সে তার অতীতের ধর্মে চলে যায় তার জন্য আমি আপনি সবাই দেয় তার জন্য আমি আর আপনার সবাই যাই আমি দুনিয়া আমি আমি যে সময় বুদ্ধি ছিলাম অনেক অনেক লোককে আমি বুদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের বাণী শুনিয়েছিলাম আমি আমাদের পলিটিক্সটা ছিল কি কোন লোক যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তাকে তিন মাস একটা গির্জায় বা মন্দিরে নিয়ে তাকে ব্রেনটা ওয়াশ করাত ব্রেনটা ওয়াশ মানে কি তার ব্রেনটা এমনভাবে ঢুকিয়ে দিতাম পৃথিবীতে যদি কোনো কিতা থাকে তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে তিপিট পৃথিবীতে কোনো যদি লোক যদি জান্নাত পায় স্বর্গ পায় তারা হয় বৌদ্ধ ধর্ম সেই থেকে ইসলাম ধর্মে যায় না বা তাকে বুঝতে পারছি তাকে পরিচালনা করতে পারছি এখন দেখা যায় অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে খ্রিস্টান থেকে আসছে সে আবার খ্রিস্টান হয়ে যায় কেন তাকে আমরা গাইড করতে পারি তাকে আমরা বুঝিতে পারি না ইসলামের যে সুন্দর জিনিসটা তাকে আমরা দেখাইতে পারি না ইসলামের যে হুকুম সেগুলা নিয়মকানুন ওগুলো ওনাকে আমরা দেখাইতে পারি সে কারণে তারা চলে যায় তো এগুলোর জন্য আমরা দায়ী তো যাও আমি অনেক কিছু বলার ইচ্ছে ছিল সময়ের সর্বরতার কারণে কিছু তেমন কিছু বলতে পারলাম না আমি এই কথাগুলো যে বললাম ভাই আসলে কাউকে অ্যাটাক করার জন্য না কাউকে কষ্ট দেওয়ার জন্য না আমার বক্তব্য এখানে শরীর কলাম আসসালাম আলাইকুম শ্রীমণ্ডলী ইতিমধ্যে আপনাদের আপনাদের মজে এসে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের অনত আমন্ত্রিত মেহমান বিশিষ্ট শিক্ষা গীরা আলমী লীগ ডক্টর আমরা আজকের এই ষোলো অক্টোবর জুমাবাড়ির যে অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা এগুলোতে শুনেছি একজন ইমানদার অভিব্যক্তি প্রকাশ করেছে আমি যখন কি যে আসলে নৌ মুসলিম আর নব মুসলিম বলতে নেই আমাদের পুরাতন স্বাধীনকে আমরা আবার ফিরে পেয়ে একাকার হয়ে এই পার্থক্যের আমাদের মাঝ থেকে উঠিয়ে যেতে হবে এবং সব সমান হয়ে যেতে হবে সাথে সাথে যে কথাগুলি আমাদের মধ্যে এসেছে আমরা জেনেছি যে একজন একজন ব্যক্তি যখন কৌহিল করে চালককে শিকার করে ইসলামে প্রবেশ করেন তখন তার যে তার ঈদের ব্যবস্থা সেটা আমাদের মধ্যে হয়ে উঠে না তার জন্য সামাজিকভাবে তাকে প্রতিষ্ঠিত করা এবং তাকে সমান অধিকার দিয়ে পাশে বসানো সেটা হয় না আর শিলচর্য মুসলিমকে চিন্তা করতে হচ্ছে যে আমি অন্য একটা ধর্মে ছিলাম আর সেখান থেকে আমি চলে আসার পরে আমার মেয়ের বিয়ে আমি কোথায় দেব অথবা আমি যুবক আমি কোন খালবান করি পরিবারের পরিবারে বিয়ে করতে পারবো আমি দিদিময় মেয়েকে বিয়ে করতে পারবো প্রশ্ন কেন আসে কেন এই চিন্তাটা আসে যে আমি আর যদি মনে আমার স্থান কোথায় আমার রাস্তা কোথায় দাবন করা হবে এই প্রশ্নটি আসবে তার আমাদের মাঝে সম্মিলিত উদ্যোগের অভাব এবং মুসলিম ভাইদেরকে নবাগত তাদেরকে আমরা পুরনো অসংখ্য যথাযোগ করতে পারিনি অনুষ্ঠানের মাধ্যমে ফের করে নেব বিলগ্ধ আলোচকদের মাধ্যমে তাদের মাধ্যমে কি করে এই মুসলিম ভাইদের করা যায় এবং এই ব্যাপারে কী একটা পরিকল্পনা হাতে যায় সাথে আমরা এটাও আশা করব যে যেন আমাদের ভাই আমাদের আবার ফিরে আসলে তাকে যেন কোথাও তার কাছে হাত হয় বরং তার প্রয়োজন বেঁটাতে আমরা সবাই যেন সম্মৃহিত ভাবে এগিয়ে আসতে পারি প্রয়াস করা আমাদের আজকের চিন্তা চেষ্টার অন্যতম উপস্থিত হয়ে আমাদের সবার মন্ত্রী তিনি হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আর তিনি আজকের এই অনুষ্কারের অন্যতম বর্তমানে প্রফেসর ডক্টর লোকমান হোসেন এবারে আমরা সংক্ষিপ্তভাবে যেহেতু সবাই কত না অনেক আনন্দ অনেক সম্মানিত মেহমান যেমনকি আমাদের আজকের সভাপতি সাহেব বলেছিলেন যে এই ধরনের আলমদেরকে একত্রিত করা অনেক অনেক অনেক কঠিন ব্যবহার একসাথে পাওয়া যায় না দেখা যায় আমি সবাই দিতে পারলে আমার ভাই পারেন না আমার ভাই পারিলে আমি পারি না সবাইও মিলে না তারিকে মিলে না এবং এই উদ্যোগেও সমানভাবে হয়ে উঠে না এটা একটি দিন আজকের এই যারা ত্যাগ করেছেন তার সেরকম একটি ভ্যাকসিনেশন যে আমাদের পুরাতন ভাইয়েরা আবার আমাদের সাথে আসছেন আমরা একাকার হয়ে যাব এবং আমাদের এই সাথী ভাইদেরকে স্বাগত জানাবো তাদের বিষয়টা নিয়ে চিন্তা করবে এই একটি অনুপ্রেরণা আমাদের সকলকে একত্রিত করেছে বলে আমি এক বিশ্বাস শুধুমাত্র এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাব পরামর্শমূলক বক্তব্য নিয়ে আসার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাব আজকের এই অনুষ্ঠানের অন্যতম আলোচক আমাদের শ্রদ্ধাভাজন মুক্তি ফাদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব মন্ত্রী আওয়াজ মোহাম্মদ সাহেব তাকে তার সুচিত অন্যত পেশ করার জন্য সহিবন্ধ নিবেদন শনি মণ্ডলী আপনাদের সাথে কথা বলছেন মুক্তি কাজে মহাম্মদ ওয়াহিম ফলী সালামুক রহমতুলিল্লাহ إياك نعبد وإياك نستعين وإن استنصروكم في الدين فعليكم النصر يحبون من هاجر إليهم ولا يجدون في أنفسهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ومن يوق شح نفسه فأولئك هم الوفلحون আজকের নতুন কুফুর ত্যাগকারী ভাইদের এই সুন্দর সমাবেশে সম্মানিত সভাপতি মোতারাম ওলামা এদিন এবং সর্বস্তরের সোতা নবী সাল্লামের যুগে নৌ মুসলিম বলতে কোন পরিভাষা তারা ব্যবহার করতেন না ইসলাম যে সব ক্ষেত্রেই বিজ্ঞ বিজ্ঞতার পরিচয় দিয়েছে দিচ্ছে দেবে এটাই তার প্রমাণ বোখারি খুললে পাওয়া যায় নতুন কবুর ত্যাগকারী নতুন মুসলিম না মুসলিম কেন ছিল অনন্তকালের মুসলিম সৃষ্টি হয়েছে ইসলামের উপরে ফিতরতল্লাহি ফলার সৃষ্টি আল্লাহর দিন যে দিন মিল্লতির উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কুল্লুমা উল্লুদ্দিন প্রতিটি মানব শিশু ইসলামের উপরে তাওহিদুর উপরে আল্লাহর একত্র ভাঁদের সেই চেতনা ভালোবাসার উপরে সে জন্ম লাভ করে অতএব আপনারা নৌ মুসলিম নন হাদিস ওয়াহদিন বেকুফরিন নতুন কুমুর ত্যাগকারী নতুন কুহুর ত্যাগকারী আগেও মুসলিম ছিলেন আবার এখনো মুসলিম মাঝখানে একটুখানি পুবুরী ছিল ওটা ত্যাগ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ ইসলাম আপনাদেরকে নৌ মুসলিম বলেনি আমার ভাই খুব দুঃখ বোধ করেছে নৌ মুসলিম হলে একটা ক্লাসিফিকেশন একটা আলাদা যেন অন্য কিছু আমরা না সবাই মুসলিম ভাই ভাই আসলাম তাহার সাদা যেই ইসলাম গ্রহণ করেছে সে তো সত্যপথ অন্বেষণ করে সে সেটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তাকে আর আমরা আলাদা কোন পরিচয় বূষিত করতে চাই না প্রিয় ভাইরা আমার আগে ভাইনমান বলেছিলেন তার অভিব্যক্তি সুন্দর এটা হওয়া উচিত আর তিনি সেখানে বলেছেন সোভান হবে না। ঠিক আছে এখানে চেতনাটা ঠিক আছে কিন্তু আমরা বলবো যে সোভান আল্লাহ আশা আল্লাহ সাথে সাথে আমাদেরও কিছু করণীয় আছে ঠিক আছে আসলে এই জাহান, জগৎ সংসার এর সষ্টা এর রূপকার এর অস্তিত্ব দানকারী এর নির্বাহকারী এর সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী সব কিছুর মালিককে হারাম সৃষ্টির কাছে হাত পাতা ইসলাম ধর্মে হারাম শুধু নিরুপায়ের জন্য বৈধ করা হয়েছে এই আকানা বুধ এই আইন আপনাকেই ভালোবাসি আপনাকেই আপনার জন্যই বিনয় হই এবাদত মানে চূড়ান্ত ভালোবাসার চূড়ান্ত বিনয় এটাকে বলে এবাদত ভালোবাসার পঞ্চম স্টেজ ভালোবাসার পঞ্চম স্টেজকে এবার বলে আচ্ছা আলে তাই আরবি ভাষায় ভালোবাসার পাঁচটা স্টেজ अर्थात लाभटा स्टेज प्रेम स्टेज चूड़ान प्रेम चूड़ानी भलोबा जार कथा इसलम शेष कानून पूरा इसलाम सब इबादत आपनार আর কারণ নয় সকল সাহায্য আপনি করবেন আর কেউ করবে না প্রিয় ভাইয়ার অত্যন্ত জরুরি বিষয় ইয়া আল্লাহ সব কিছু আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য নেব আপনার থেকে দেব আপনাকে সৃষ্টির কাছে হাত পাতা বৈধ মন পাতা হারাম কোন লোকের কাছে মন পাতা যাবে না যেই মুহূর্তে হাত পাতবেন আমি পাতবো ভাই আমাদের দশ টাকা দাও পাঁচ টাকা দাও মন তো সেই মুহূর্তে আল্লাহর কাছে মনে বলতে হবে আল্লাহ এখানে হাত তুমি দাও তার মাধ্যমে সৃষ্টির কাছে কখনো নয়। জন্য ইয়া কেনা আপনার কাছেই সাহায্য সাই মানে মনটা পাতি শুধু আপনার কাছে যদি আমি ভিক্ষা করতে যাই কোন লোক যদি ভিক্ষুক ভিক্ষাবৃত্তি করতে বের হয় যদি সে মুসলিম হয় গপ থেকে বের হওয়ার আগে সে বলবে আল্লাহ এখন যাচ্ছি লোকের দুয়ারে তুমি আমার জন্য কোথায় কি রেখেছ কোথায় রিজিকটা তুমি আমার জন্য রেখে দিয়েছ সেটা অন্বেষণে বের হচ্ছে তুমি আমার দিও যেখানে হাত পাতবেন মনটা আগে আল্লাহর কাছে পাতবেন সাহবাই কেরাহে এক গ্রুপ ছিলেন সিদ্দিক রদি আল্লাহন হাকিম এমনে হিজাম এক গ্রুপ একত্রবাদী ছিলেন এটা তাহদের কামাল চূড়ান্ত একত্ববাদ পরিপূর্ণ একত্রবাদ এটা কিন্তু ইসলাম এটাই আসল ইসলাম যে আপনি সৃষ্টির কাছে মন না কি পাতবেন জরুরত হলে হাতটা পাতবেন কিন্তু সেটাও যদি না করে পারেন সেটা আরো উত্তম কামাল উত্তম কামাল উত্তাপ আপনার কাছে সাহায্য চাই সাহায্য দুই রকম একটা হলো। ইস্তে উত্তাপ আর একটা হল ইস্তে মুশারকা যে আমার সব কিছু আপনার পক্ষ থেকে আল্লাহ এটা আমি দৃঢ় বিশ্বাস করি নবীজি বলতে আমি হলাম পরিবেশনকারী দাতাকে আপনারা আজকে যে এখানে আসছেন এখানে এক দুই লক্ষ টাকা খরচ হবে দাতাকে হ্যাঁ আল্লাহ দিয়েছে না তো অস্ট্রেলিয়ার এক ভাইয়ের কাছে বা বাংলাদেশের এক ভাইয়ের কাছে এরা পরিবেশক এরা দাতা না একজনে আমরা ফকির আমি কাজী ইব্রাহিম ফকির আমার বাবা মলনা আব্দুল ঘনি উনি এক ফকির আমার মা রুকে বাগম আর এক আমি ফকির নির্বুত আপনারা কিছু ভূত সবাই ফকির নির্বুত না এক ফকির নির্ভুত আরেক ফকিনের কাছে হাত পাচ্ছে জীবনে দেখেছেন কোথায় রাস্তায় কোন বিক্ষুক আরেক বিক্ষুক হইতে পারি তাই বলে তোর কাছে সে বুঝে ঠিক আছে তাহলে মানুষ হয়ে কবরে গিয়া মাজারে গিয়া যারা হাত পাতে তারা এক ফকির নির্ভূত কবরে শুয়ে আছে আরেক ফকির নির্ভূত আছে আরেক সব নির্ভূত আন্তমূল উপকির ফকিরনি না সব তো আল্লাহর ফকির ফকিরনি আপনারা যে ধর্ম থেকে আসছেন ব্রাহ্মণ আরেক ফকির নির্ভূত যে পোষ ছিল সে আরেক বকির নির্ভূত কিচ্ছু নয় কারো কাছে আছে ইমান যদি সহি হয় আল্লাহর কথম ইমানের চেতনা যদি সহি হয় আল্লাহ থেকে আল্লাহ দেব আপনারা নিতে জানতে হবে আল্লাহ থেকে নিতে জানতে হবে দাদার একমাত্র তিনি এই জিনিসগুলি তো আসল ইসলাম এটা আমাদেরকে আগে ভালোভাবে আত্মস্থ করতে হবে লাহিল্লা কতটুক বুঝেছি ইনা তিনি আপনার মা বধুল পাঁচটা কি যাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিলেন এক নম্বর খেয়াল থাকবে হৃদয়ের সবটুকু ভালোবাসা যাকে উজাড় করে দিলেন দুই যার কথায় উঠা বসা করলেন আল্লাহর কথা করা পুরাণে করিম এবং নভিজিৎ থেকে প্রাপ্ত সন্ন্যী সবাই আল্লাহ দিয়ে গলি এগুলো আল্লাহর কথাই উঠা বসা করা তিন নম্বর আল্লাহকেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলতে হবে আমার জীবনে আর কোনো ছাওয়া আপনাকে নাই আপনাকে ছাই আপনাকে ছাই আল্লাহ ফৃদিবীর ছোট্ট জীবনে যে আল্লাহকে পেয়ে গেল সে কি হারালো কিছুই হারালো না অমন ফকদ আল্লাহ ফা অজাদ যে আল্লাহকে হারিয়ে ফেললো সে কি ফেলো কিছুই ফেল না ঠিক আছে তাহলে জীবনের লক্ষ্য কে আল্লাহ ওনাকে পাওয়ার জন্য মুসলিম হওয়া কাউকে নম্বর শুধু আল্লাহর কারণে ওনার কথা সে মানে এই জন্য তাকে ভালোবাসবে নাহলে না পাঁচ নম্বর আদা তালে আজলি কাউকে দুশ্মন মনে করলে আল্লাহর কারণে দুশ্মন মনে করবে যে সে আল্লাহকে পছন্দ করে না আমিও তাকে পছন্দ করি না নাকি এই পাঁচটা পয়েন্ট যাকে দিলেন তিনি তো আল্লাহ তিনি আপনার ইলা আপনার মাহ বুধ প্রিয় ভাইরাম ইমানের মূল জিনিসটা না আসলে তো গরম হবেন না গরম হবেন না আবুদারকে পারি এই কালে মা পড়েছিলেন নবজি বলেন আবুদার একটু থামো এখন প্রকাশ করো না তোমাকে মারবে বলতে গেলে মারবে আবুদার বলেন না আমি তাদের মাঝখানে গিয়ে চিৎকার দিয়ে বলবো কি তিনটা অক্ষর তিনটা বর্ণ পৃথিবীতে কোন ভাষায় তিন বর্ণ দিয়ে কোন কমপ্লিট কথা হয় না কমপ্লিট কথা হয় না একমাত্র কালে মা পৃথিবীর ইতিহাসে আছে একটা যে আল্লাহ যে মাহবুদ হওয়ার যোগ্য সত্য মাহবুদ আর কেউ সত্য মাহবুদ হতে পারে না ঠিক সেইরকমই সেই মাহবুদ হওয়ার কালেমাটা এরকম যে আল্লাহর জন্যই এটা মিলে আর কারোর জন্য মিলে না কারো জন্য ঘ খায় না কারো সাথে এটাকে ম্যাচিং করানো যায় না আল্লাহ আল্লাহর মধ্যে আলিফলাম হা তিনটা অক্ষর লা ইল্লাহর মধ্যে কয়টা সে একই অক্ষর ইহা ইল্লাহর মধ্যে আলিফলাম হা আল্লাহর মধ্যেও আলিফলাম হা তিন অক্ষর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তিন তিন অক্ষরের কালে মা যদি লা ইহা ইল্লাহ ঈশা বলেন হল না অক্ষর চেঞ্জ হয়ে গেল শঙ্কা পরিবর্তন হয়ে গেল লা ইহা ইল্লাহ লাদ বললেন বনবে না লাহাই ইল্লাহ ওজাইদ বলবেন বনবে না লাহাইল্লাহ মানাত বলবেন বনবে না এখানে ইল্লার মধ্যে তিন বর্ণ আলিফলাম হা আল্লাহ শব্দের মধ্যেও তিন বর্ণ কালিমাতুল আলিফলাম হা সোহান আল্লাহ পৃথিবীর ইতিহাসে এই কালেমাটি আর কারো জন্য খাপ খায় না মিলে না বরানো যায় না কিভাবে বনবে যেহেতু আল্লাহ সাহা কোন সত্য মাহবুদ হতেই ইলাহা না আপনারা মুসলিম হয়েছেন এই ফেতনার যুগে এখন মুসলমানরা আমরা তিহাত্তর দল কয়দল হ্যাঁ আপনারা যে আমাদের দুর্নাম করেছে এই জন্যই তো করবেন কারণ আমরা তো তিয়াত্তর কিছুম হয়ে আছি কারণ কি জানেন কেউ অমুক দরবার বেজ মুসলমান কেউ দরগাসরীফ বেজ মুসলমান কেউ অমুক অমুক তরিকা বেস মুসলমান কেউ অমুক তরিকা বেস্ট যত তরিকা তত রকমের মুসলমান যত রকমের দরবার শরীফ তত রকমের মুসলমান যত রকমের অলি আলিয়া তত রকমের মুসলমান আপনাদের ক্যাথলিক প্রথেষ্টান অর্থডক্স ইত্যাদি ইত্যাদি আছে না এরকম আছে না হিন্দু ধর্মে আছে না তাই এই ভাগগুলি থেকে বাঁচবেন কখন যখন মুসলিম হবেন শুধু লাহাম্মদ মুসলিম বাস ইসলাম আল্লাহ থেকে নেব এবারত আল্লাহর তরিকা মোহাম্মদ রসুল্লাহ পেটার্ন মোহাম্মদ রসুল্লাহর পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহর ডিজাইন সন্না লাইফ কার মোহাম্মদ রসুল আর কেউ নাই শেষ মুসলিম এটা হলে আপনি উম্মতের মূল শ্রোতারায় চলছে ওটা মিলে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি কথা লম্বা করতে চাই না তো লাহা ইহাম্মদ রসুল্লাহ মুসলিম হলে ইনশাআল্লাহ আপনাকে কেউ গমরা করতে পারবে না সর্বশেষ নতুন কপত্যাগকারী ভাইয়েরা আমাদের পুরনো মুসলিম পুরনো বন্ধুরা আপনাদের জন্য কিছু করার অনেক কিছু করার আমাদের আছে স্বাদও আছে আমি সিজেডিএম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা সংস্থা আছে তাদেরকে বলেছিলাম তো তারা বলেছে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করব তো আসলে এগুলি বাংলাদেশে নতুন মুসলিমদেরকে কিছু নিয়ে কিছু ভাবনা আমরা তো ঘর সামলাইতেই আমাদের জান যায় আপনাদের নিয়ে চিন্তা করবো কখন ওই দুর্গতির কারণে আপনারা একটু আমাদের থেকে থেকে আমরা এখন চেষ্টা করব আপনাদের ঘর আমাদেরই ঘর ইনশাআল্লাহ যেটা আপনাদের সাহায্য করতে হবে নালে আল্লাহ কাছে আমরা দায়ী থাকব। তবে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের ব্যক্তিগত সামাজিক এবং বিভিন্ন সংস্থা দিয়ে এবং আমাদের আমার আশপাশে যে ভাইরা আছেন ইনশা আল্লাহ তারাও আপনাদের জন্য চেষ্টা করবেন আমি আশা করি এটা বাস্তবায়িত হবে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন আমরা অত্যন্ত সম্পৃক্ত সার্বর্ম বক্তব্য আমাদের আজকে সম্মানিত গ্রামীণ সাহেবের কাছে আল্লাহ তাকে উত্তর জেলা করতে হবে আমাদের এই প্রতিষ্ঠানে ক জানাচ্ছে ইতিমধ্যে আমাদের ডক্টর রহমান সাহেব তাকে আমি স্বাগত শ্রীমণ্ডলী সময় কম আমাদেরকে অনেক বিভেজনের অনেক কোথায় করতে হবে কম সময় আপনারা জানেন এই অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদেরই একজন দিনীয় ভাই আবুরাইয়ার মর্ম খেলা এবং এটি হচ্ছে দারুল কর্মসন্না অস্ট্রেলিয়া এর তত্ত্বাবধানে অর্থাৎ জনার স্বামী বাবু অস্ট্রেলিয়া প্রমাণ এবারে সংযুক্ত বক্তব্য বেশি সহি শিক্ষাবিদ ডক্টর জাকালিয়া তাকে তার স্বার্থ পক্ষ পেশ করার জন্য স্বন্দিক বন্ধু অনুরোধ জানাচ্ছে ডক্টর মোহাম্মদ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আমি আশরাফিলসলিম নবীনা মোহাম্মদিজমাই আজকে এই মহতি মসজিদে উপস্থিত আমাদের মেহমান বৃন্দ সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কথ্যক্রম শুরু করছি আমি কয়েকটি কথা বলবো অ্যালমেলোভাবে যদি এর দ্বারা উপকৃত হয় কেউ আল্লাহ শুক্রিয়া আদায় করব যে আল্লাহ তালার মাধ্যমে ব্যবস্থা করেছেন আল্লাহ কাছে দোয়া করে তিনি যেন আমাকে আপনাদেরকে দিনের উপরে অটল রাখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সর্বক্ষণ দোয়া করতেন ইয়া ইয়া মোকালেবাল গ্রুপ সার্ফিউ তার বি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যিনি শ্রেষ্ঠ নবী নবীদের তিনি সর্দার সৈয়দিন তিনি দোয়া করতেন ইয়া মোকাল্লেবার গুরুত্ব হে অন্তর সমূহ পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন গুরুত্বপূর্ণ একটি দেওয়া সাল্লাহ সাল্লা আবার বলতেন কলাদে বাইন সাই নিমিন আসামের ঘটনা নেকালে গুরু কেফে আসা বন্দার অন্তরসমূহ মানুষের অন্তরসময় আল্লাহ তারা দুই আঙুলের মাঝখানে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করে। করেন পরিবর্তন কারীদের পরিবর্তনকারী যিনি আল্লাহ তারা তিনি আমাদের অন্তঃসম পরিবর্তন করে দিয়ে আমাদেরকে পুহুরি থেকে ফিরিয়ে দিনের দিকে নিয়ে আসছেন এটি একটি বড় ন্যায়ামত এই ন্যায়ামতের হচ্ছে বড় ন্যামত আর কিছু হতে পারে না जैसे आल्ला तला इमान नाममत दें से आसने न्यायमत पे क्या एर मिले आल्दा सन्देह प्रकाश पे सत्यार न्याय हमान इमान देश से जो रास्ते घूमे फिर आपकी किस मानुष्टी देखें रास्तार मध्य शुद्ध घुटे तरह हाथ पाइन अनेक किस न देखने क्योंकि इमान आई व्यक्तर चे उद्यम जो व्यक्ति कोथाओ राज कोथाओमान সে তার বাংলাদেশের একজন মুসলিম লন্ডনে গেছে যাওয়ার পরে সেখানে খ্রিস্টান হয়ে সে খ্রিস্টান অ্যাসেম্বলির সদস্য হয়েছে বাংলাদেশে আসার পরে হুমসেন চৌধুরী তাকে বড় করে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি মনে তাকে সংঘর্ষে সম্বর্ধনা পাওয়ার জন্য সম্বর্ধনা পাওয়ার জন্য হচ্ছে ওই ব্যক্তি যে ইসলামের কাছে ফিরে আসবে সে কিছুই না একটা রাখা হোক সামান্য মানুষ হিসেবে সম্বর্ধনা আজকে আপনারা আমাদের আমরা আপনাদেরকে সম্বর্ধনা দেখতে মনে করছি এটা সুযোগ এই সুযোগ যারা নিজে বাড়েনি আপনাদের সম্বর্ধনা দেয়নি তারা নিজেদের নিজেরা ক্ষতিগ্রস্ত আর আমরা নিজেদেরকে সৌভাগ্যভাবে মনে করছি যে আমাদের ভাইরা ফিরে এসেছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলেন দিন এক ইসলাম আল্লাহর কাছে একমাত্র গীত ইসলাম আর কোনো দিন আল্লাহ তারা কখনো নাচ করেনি ইহুদিবাদ ইস্তবাদ বা বৌর্যবাদ হিন্দুবাদ কোনো বাদে আল্লাহ তালা নাস একমাত্র ইসলামী ছিল আদৌ আলাহ সালাকুলাম আমরা বিশ্বাস করি প্রথম একজন নবীর সন্তান আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন আদমকে এবং তার সন্তান এটা সম্মানিত একটি এই দেশপর এই সম্পর্ক একটি সম্মানিত সম্পর্ক আদম আলাহিসাম ছিলেন তিনি ইসলামের ছিলেন ইসলাম বিয়ে আল্লাহ তাকে নুনিয়াতে পাঠিয়েছেন আর সর্বশেষ মোহাম্মদ নসরুল্লাহ আসসালাম যে নবী এবং নাসুল ছিলেন তাকেও আল্লাহ তালা সে একেই ইসলাম পাঠিয়েছেন এর মধ্যে কোনো আপনারা যদি পুরান ক্যারিক্ট ইলাবাদ করেন এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষ দেখতে পাবে প্রত্যেক নবী বলেছেন পালা তার মতুম না ইসলিম মুসলিম না হয়ে যেন কেউ ইমান মারা না যায় মুসলিম না হয়ে মারা না মুসলিম হওয়ার নির্দেশনায় প্রত্যেকটি নবী তার উন্মুক্ত দিয়েছেন প্রত্যেকটি কি পিতা তার সন্তানকে অশীল করে গেছে ইয়াকু আলে আলাইস্লা তার সন্তানদের অশ্লীল করে গেছে ইব্রাহিম আলাইসালাম সালাম সেই কথা বলে গেছেন তার সন্তানদেরকে সেই কথাই ইসা আলাইসালাম বলেছেন সেই কথাই বলেছেন তাহলে বোঝা গেল যে আমরা যোগে যুগে এক অবস্থায় ছিলাম শয়তান আমাদেরকে ভিন্ন পথে নিয়ে যাই সুরাস সেটাই বলেছেন ইমনি অতীন আমি আমার বান্দাদেরকে সবগুলিকে হানি তৈরি করেছি অর্থাৎ আল্লাহ করে একদৃ তৈরি করেছি কিন্তু সরকার তাদেরকে বিজ্ঞাপ আবার তারা যখন ফিরে আসবে এটা আমাদের জন্য অনেক একজন এরকম তার সাহাবীরা সবাই এরকম ফিরে আসছে আমরাও ফিরে আমি না আসি আমার দাদারা আসছে কেউ না এদেশের মানুষ কেউ বইপুর মাঠে থেকে উঠে আসে এরাই কেউ না হাতে ইসলাম করেছে কেউ বা শাহপরাল হাতে কারো হাতে স্নান করেছে আমরা আপনারা যারা নিজেদেরকে ন মুসলিম বলেছেন সবচেয়ে বেশি হতে পারেন্লাহলাম বলেছেন এগিয়েছে সেরার ইসলাম মানুষ স্বর্ণ এবং রূপার ফোনের মতন অর্থাৎ সেটা কাজে লাগে ইসলামের জাহিরিয়াতে তার যদি অবস্থা কোন যে অবস্থা কৌসল থাকে ইসলামের তার চেয়ে হতে পারে ভালো অবস্থায় আপনার দেখেন ববরা যে লাং কি অবস্থান দিয়েছেন জাহিরিয়াতে যখন তিনি পাল্টে গেলেন তো পাল্টে ইসলাম গ্রহণ করলেন ঠিক একই অবস্থান ইসলামের প্রত্যেকটি মানুষ আপনারা যে এখানে আছেন আপনার এখন অবস্থান হবে যে এই আমরা যারা জন্মগতভাবে মুসলিম তাদের চেয়ে ভালো কাজ করে এই চিন্তাভাণ থাকা যে এরা বসে গেছে এরা জানে না ইসলামের সঠিক আমি শিখতেছি আমি জেনেছি আমি লাভাত সবচেয়ে বেশি আপনার এক জনের দাওয়াতের কারণে একটি পরিবার ইসলাম গ্রহণ করতে পারে আপনারা জানেন মোসার নমায়ের তিনি কি করেছেন মদিনায় গিয়ে এক বছরের মধ্যে পুরো মদিনায় মুসলিম বাড়ি আপনি কি সেটা পারবেন না আসে আবার রিপোর্ট করলেন যে এই কাজ তুমি আমি করেছি আপনারা প্রত্যেকটি কাজে ইমান যখন একবার ঢুকবে তারা অন্তরের ভিতরে চেষ্টা করবে যে এই আলো ভিত্তি দিকে জ্বলছে এটাকে আমি যে কোনো বন্ধুবানোর কাছে কি হবে আমার পরিবার কি হবে এই চিন্তা কিন্তু সবাই কাম করেন নাই এবং না করার কারণেই তারা কিন্তু সুখে শান্তি দিচ্ছিলেন কোনো সমস্যা হয়নি আপনার আমার পিছনের দিকে তার কোনো সুযোগ নেই কোনো সুযোগ যার ঘরে যিনি ইসলাম করেছেন আবো আমরা যারা তিনি মারা গেছেন কোথায় জানেন কনস্টারটি নতুন মদিনাও মরেন নাই বলতেন যে আমি মদিনার অধিবাসী মদিনে বলে যাই মদিনে বসে থাকি ওসি মন্ত্রী সুপারিশ করবেন ও সমস্ত চিন্তা তিনি বসে থাকেন তাকে জন্য চলে গেছেন মারা গেছেন কনস্টারটি নতুন ওখানে তাহলে বোঝা গেল এক মানুষ মিশন গিয়ে চলে গেছেন আমাদের প্রত্যেকটি মানুষ যারা ইসলাম গ্রহণ করেছেন আমরা যারা বুঝতেছি বুঝতে চেষ্টা আমাদের উচিত যেই আমি যে দায়িত্ব নিয়ে যে দায়িত্ব আমি শিখেছি দায়িত্ব সারা দুনিয়ার মানুষের কাছে পালন করবো উল্লাসম এক সাহাবি মোর ছিলেন জানেন তার নাম রবি সোহেবাল রবি কি করেছে মোর তার অনেক কিছু ছিল যাওয়ার সময় তিনি সব ছেড়ে চলে গেছেন কি বলছে কাপড়টা মিলিত করে অতিরিক্ত একটি কাপড় কোন রকম একটি কাপড় দিয়ে তিনি মাকে মদিনে বসে গেছেন রসুল্লাহ ইসলাম বলেছেন রাধেহা রাধেহা এই কিছু নাই তার আপনার দিয়ে এই ইসলাম ইংরেজি ইমা আমি সত্য আমি গায়কা মজদুর খাটতে কোনো বাধা নেই কাজ করতে পারবো কাজ করে আমি ইসলাম আমার ইসলাম রক্ষা করবো আমি যেভাবে থাকি রক্ষা করবো আল্লাহ তারা আমাকে সহযোগিতা করবেন ইসলাম যদি আল্লাহ পথে আমি কাজ করি আল্লাহ আমাকে সহযোগিতা করবেন আমাদের যুগের পদযোগের দৃঢ়তা নিঃসন্দেহে আমাদের পদ দৃঢ়তা সময় । কিছু তিক্ত অভিজ্ঞতা আমি ব্যক্ত করছি সঙ্গে আপনাদের কাছে যারা আছে ইসলাম উদ্ভব নামে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন বেশ কিছুদিন আগে তারপর তাকে নিয়ে যে একটা নাটক হয়েছিল সেই নাটক আমরা চাই না কারো কাছে তাকে নিয়ে ক্ষমতাটা নিয়ে গেছে এমন এক দরবারে যেখানে তারা দেখলাম চিন্তা করছে সে বলে আমি তো চিন্তা নিতাম এক সময় এখন আমার খুব চিন্তা করছে আমি চিন্তা করতে বলতেছি আমাকে কি ঘটনা আমি তো এক আল্লাহর জন্য ছেড়ে আসছি ওই দরবার এরকম তার পরিবারকে পরবর্তীতে বহু ভোগান্তি তাকে পড়াতে হয়েছে কিন্তু তারা ইসলাম থেকে একটুও নড়েনি এক ইঞ্চিও নড়েনি আমি আমার ওস্তাদের কথা বলি আমি ওস্তাদ শেখ রিয়াদ মুাম আলি আটবে সম্ভবত তিনি গত বছর মারা গেছেন তিনি গ্রামকে গ্রাম ইসলাম তাহা ইসলাম গরম করেছে মানুষই তো কি জন্য তিনি মানুষ যদি মিশতেন সেখানে তাদের মধ্যে থেকে একজনকে ইমাম বানিয়ে দিতেন ভারতের ওই এলাকাতে একজন ইমাম বাড়ি তাকে ইসলাম তাকে দায়িত্ব দিতেন এবং তার মধ্যে কার কি সমস্যা আছে এটা শুনতেন এটি দায়িত্ব এটাই তো আমাদের সর্ব স্থানে দিতেন ইসলাম মাওলা দুটো জিনিস আছে একটা মাওলারায় তার মাওলার ইসলাম আপনার দাঁড়ান ইমামোখায় রহমতুল্লা হচ্ছে বলা হয় আলজোট হি মা দাঁড়ছিলেন না মাওলা হোক কেন বলত ইমাম হাতে ইসলাম গ্রহণ করেছিলেন যে ব্যক্তি এজন্য জন্য মাওলা হোক বদ্ধ ইসলাম গ্রহণ কারণ জাফার ইসলাম গ্রহণ করে তার দায়িত্ব পড়ে যায় তার দায়িত্ব পড়ে যাওয়া দেখাশোনা করে এই মাওলা ইসলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস আর ওয়ালা মানে আর তা শহীদ এমনি দেয় নাই কারণ আছে ওয়ালা দিচ্ছে তার যে ব্যক্তি তাকে তার হাতে ইসলাম গ্রহণ করবে তার দায়িত্ব দিয়েছে তাকে কেউ যদি কারোর হাত ইসলাম গ্রহণ করে দায়িত্ব হচ্ছে না দায়িত্ব সব ছেড়ে আসছে তার পরিবার পরিবার সব ছেড়ে আসছে আড়াই মাস তারা যখন সব ছেড়ে আসছে রসুল্লাহ ইসলাম তাদের দায়িত্ব নিয়েছেন এমনকি তাদের যখন তারা কোন যুদ্ধের শহীদ তাদের স্ত্রীদেরকে উপর যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজে কখনো কখনো বিয়ে আমাদের গুসার আলিভাই এবং তিনি এই কাজটি করতেন তার দরকার ছিল না বলছে কি করবো এইসলাম গ্রহণ করেছে কোথায় নিয়ে যাব আপনাদের পরিবারের যে ইসলাম গ্রহণ করছে না যারা এই আপনারা সহজ করে দেয় ইসলামের এই বিধিগুলো কঠিন নিজেরা এখন কঠিন করে আমাদের প্রতি কঠিন ইসলামকে কঠিন করে ফেলেছেন এত কঠিন করে ফেলেছেন যে এখন কি ইসলাম ইসলাম করে না যে ইসলাম গ্রহণ করলে আমার পরিবারে কি হবে আমার কি হবে সহজ করে দেখ সহজ করে নিজেদের মধ্যে ভাগ বা করে আপনারা ইসলামকে পরিবার পরিচালনা করে এতে কোনো বাধা নেই সহজ কেন আমরা নিজেদেরকে ইসলাম থেকে এই যুজুগুলির ভয় বিভিন্ন রকমের সামাজিক বাধা আমাদের ইসলাম দূর সরকার করতে পারে না আমরা অবশ্যই ইসলাম ফিরে আসতে হবে প্রত্যেকটি মানুষকে যাকে আপনি পাইবেন তাকে ইসলাম থেকে ইসলামীকে নিয়ে আসার চেষ্টা মাহমুদুর রসুল্লাহ ইসলাম এই দাবিটি প্রত্যেক জায়গায় জায়গা হতেন তিনি চেষ্টা করতেন সব জায়গাতে যে যেখানে তিনি দরত্ব প্রয়োজন ছিল সেখানে তিনি ব্যবস্থা করতেন সাহাবাহিক রানের মধ্যে তিনি এটা উৎসাহ দিয়েছেন যে কেউ যেন যে একটা খা দরি হাজির বিয়ে বিয়ে করেন এই বিষয়গুলো যেন সমাধান হয়ে যায় আমি যে জিনিসটা বলতে চেয়েছি কখনো ইন বরং আপনি ইসলাম পয়ন করেছেন আপনি মনে আমি সবাচ্চেয়ে ভালো কাজটি করবো ইসলামের পক্ষে দাওয়াত অনুরাধ অনুরাধ চুপ করে বসে গেছে চুপসে গেছে আমি চুপ শুয়ে আমি দাওয়াতের পথে বেশি কাজ করবো সুতরাং এই জায়গায় প্রতিযোগিতা করার জায়গায় এই প্রতিযোগিতা আমরা করবো হবে আমরা